এই হবে জীবন কথা فَقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ لَا تُكَلَّفُ إِلَّا نَفْسَكْ وَحَرِّضِي الْمُؤْمِنِينَ عَسَ اللَّهُ أَنْ يَكُفَّ بَأْسَ الَّذِينَ كَفَرُوا وَاللَّهُ أَشَدُ بَأْسًا وَأَشَدُ تَنْكِيلًا اللَّهُ رَحَي جُدْحَ كُرْتِ تَكُولُ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 তখন সেটা বুঝে উঠতেই অনেকের সময় লেগে যায় আজ থেকে প্রায় দেড়শো বছর আগে ব্রিটিশরা জিহাদ বন্ধ করার জন্য কাদিয়ানি সম্প্রদায়ের জন্ম দিয়েছিল যারা জিহাদের অর্থকে বিকৃত করেছিল এবং জিহাদের হুকুম রহিত হয়ে গেছে বলে দাবি করেছে আমাদের ঠিক এই সময়েও পশ্চিমারা একই ষড়যন্ত্র করে চলেছে তবে ভিন্ন আবেশে ভিন্ন আঙ্গিকে এখন হয়তো তারা মির্জা গোলাম কাদিয়ানির মতো কোনো ভণ্ডনবীর মাধ্যমে মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে না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 এমন কি ইসলামের পথে কোনো কাজে চেষ্টা করলেই সেটাকে জিহাদ বলে গণ্য করা হয় না বরং সালাদ বা জাকাতের মতো জিহাদ শব্দ দ্বারাও একটি বিশেষ ইবাদতের কথা বোঝানো হয় ইসলামী পরিভাষায় শব্দটির অর্থ হল যারা আল্লাহ আল্লাতালা দিনের বিরুদ্ধাচরণ করে অর্থাৎ যারা আল্লাহর শত্রু তাদের বিরুদ্ধে দিনকে প্রতিষ্ঠা করতে যুদ্ধ করা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 الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاهوت فقاتلوا أولياء الشيطان إن كيب الشيطان كان ضعيفا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 এই দশ দিনের আমলের জন্য বিশেষ পুরস্কার নির্ধারণ করেছেন আবার রমাদানের শেষ দশ রাত খুবই গুরুত্বপূর্ণ এবং এই শেষ দশ রাতের বিজয় রাতগুলোর মধ্যে থেকে আল্লাহ নির্ধারণ করেছেন যেটি বছরের শ্রেষ্ঠতম রাত যে কোনো কিছুর পবিত্রতা ও যে কোনো কাজের বৈধতা প্রদানের মালিক কেবল আল্লাহ জাল। এখন আসা যাক জিহাদ ফি মূল উদ্দেশ্য কি জিহাদ ফি সাবিল্লার মূল উদ্দেশ্য হলো। মানুষকে অন্য সবকিছুর দাসত্ব থেকে মুক্ত করে শুধুমাত্র আল্লাহ তালার দাসে পরিণত করা সুতরাং সৃষ্টির দাস না হয়ে বরং মানুষ সৃষ্টিকর্তার দাস হবে এটাই মানুষের জন্য সাজে কেননা মানুষ হলো সৃষ্টির সেরা এবং সৃষ্টির সেরা হয়ে সে আরেক সৃষ্টির ইবাদত করতে পারে না মানুষ হয়ে সে অন্য মানুষের বানানো ধর্ম বা আদশের অনুসরণ করতে পারে না জিহাদ ফি সাবিল্লাহ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 আমি এসেছি তোমাদেরকে এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করতে তখন আবুল আহাব পাত্তাই দেয়নি। উল্টো সে রসুল্লাহ সাল্লু আলি হাসলামকে বলেছিল ধ্বংস হোক তোমার হাত এসব অনর্থক আলাপ করার জন্যই কি তুমি আমাদের ডেকেছ আবুল আহাবের বিরক্তির কারণ হল সে তার দুনিয়াবি কাজকর্ম বন্ধ করে এসেছিল এই ভাবে যে রসুল্লাহালু আলিহাস্লাম গুরুত্বপূর্ণ কিছু বলবেন আল্লাহ রসুলের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ ছিল সত্যি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 ইসলাম তাদের বিরুদ্ধে জিহাদের আদেশ দেয় আলোচনা করা যাক জিহাদের বিভিন্ন ধাপ নিয়ে জিহাদের হুকুম নাজিল হয়েছে কয়েকটি ধাপে ইমাম ইবনুল কাইম রেহমাহুল্লাহ তার জাদ আল মাদ গ্রন্থে বলেছেন প্রাথমিক যুগে জিহাদ নিষিদ্ধ ছিল জিহাদ করার জন্য অনুমতি দেয়া হয়নি কিছু মুসলিম মাক্কি যুগে একবার নবীজি সাল্লু আলি ওসাল্লামের কাছে জিহাদ করার অনুমতি চাইলেন তখন নবীজি তাদেরকে বললেন তোমরা ধৈর্য ধর আমি এখনও যুদ্ধ করার ব্যাপারে আদেশ প্রাপ্ত হইনি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 अल्लाह तला रसुल्लाम के समस्त काफिर तीमालंघन हक हम सकल कुफर शक्ति व्यापक भाव आक्रमणा जिहद कर मुश्रिक बिुद्धे सकले जुद्ध कर যেমন তারা তোমাদের বিরুদ্ধে সকলে একযোগে যুদ্ধ করে সুরাত এ সম্পর্কিত একটি হাদিস রয়েছে যা বিশ জনের বর্ণনা করেছেন হাদিসটি ইবনে অমার বলেন আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই ও মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম আল্লাহ রসুল আর তারা সালাদ কায়েম করে ও জাকাত দেয় যদি তারা এই কাজগুলো করে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 সর্বশেষ জিহাদ আত্মালাপ বা অফেন্সিভ জিহাদ সংঘটি হয়েছিল উসমানী খিলাফতের অধীনে ষোলশো সালে ভিয়েনার বিরুদ্ধে সে যুদ্ধে মুসলিমরা হেরে যায় এবং এরপর মুসলিমরা আর কখনো কাফির ভূমিতে সরিয়া কায়েমের উদ্দেশ্যে জিহাদ পরিচালনা করেনি এর কারণ হলো তখন থেকে মুসলিমরা আক্রমণাত্মক জিহাদ পরিচালনার জন্য সামর্থ্য হারিয়ে ফেলে পরবর্তী ইতিহাস পতনের ইতিহাস জানিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি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 তবে লাঞ্চনা আর পরাজয় অবধারিত এবার আলোচনা করা যাক কোরআনের কিছু আয়াত নিয়ে যেসব আয়ালা জিহাদ্য সম্পর্কে উল্লেখ করেছেন আল্লাহ বিজয়ী না হওয়া পর্যন্ত যুদ্ধ করে যাওয়া জিহাদের উদ্দেশ্য আল্লাহ তালা বলেন আর তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ভ্রান্তি শেষ হয়ে যায় এবং আল্লাহ সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায় এই আয়াতের ব্যাখ্যায় বলেন মুসলিমদের আরেকটি দায়িত্ব হল ইসলামী দাওয়ার পথে যে কোনো শক্তি বা দুশ্মনকে ধ্বংস করে দেওয়া যারা এই দাওয়াতের পথে প্রতিবন্ধকতা হিসাবে কাজ করে হতে পারে তারা মানুষকে ইসলামের পথে আহ্বান করার স্বাধীনতা দেয় না কিংবা তারা ইসলাম গ্রহণে মানুষকে বাধা দেয় অথবা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 উদিনু কুবি হল্য কু সব বহু বিবাহ দিল তু মিদু কৌফি হসি ক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 জিহাদ হল ইসলামের শত্রুদের মনে ভয় ধরিয়ে দেওয়ার একটি মক্ষম ইবাদত আল্লা বলেন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 आल्लर पथे जायर तुम प्रदान तुम कम दिए अत्याचार कर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 ষড়যন্ত্র করে দেন তিনি বলেন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 রসুল্লা সাল্লু আলহিউলামের সময়ে জিহাদে অংশগ্রহণ করার জন্য সবাইকে পাঁচটি শর্ত পূরণ করতে হতো শর্তগুলো হলো এক ইসলাম অর্থাৎ তাকে মুসলিম হতে হবে নাম্বার বয় নম্বর হতে হবে অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে তিন নম্বর মানসিকভাবে সুস্থ থাকতে হবে চার নাম্বার এমন কোনো শারীরিক ত্রুটি না থাকা যা থাকলে যুদ্ধে অংশ নেওয়া সম্ভব হবে না এবং পাঁচ নাম্বার আর্থিক সামর্থ্য থাকা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 শক্তি হচ্ছে তীরন্দাজ শক্তি হচ্ছে তীরন্দাজ এখানে রামি বলতে মূলত বোঝানো হচ্ছে নিক্ষেপ করা যা হতে পারে তীর বা অন্য যে কোনো কিছু যা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় আমির আরও একটি হাদিস বর্ণনা করেছেন এটি লিপিবদ্ধ হয়েছে সুনান আপু দাউদে তিনি বলেন আমি আল্লাহ রসুলসাল আলহাসাল্লামকে বলতে শুনেছি মহান আল্লাহ একটি তীরের কারণে তিনজন মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন এক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 আত্মিক ভাবে প্রস্তুত হতে ও জিহাদের ব্যাপারে উদ্ভুত হতে সাহায্য করে আল্লাহ বলেন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 অতপর তার ব্যাপারে আদেশ দেয়া হবে তখন তাকে উপর করে টেনে হিচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে অতপর যে ব্যক্তিকে বিচারের জন্য উপস্থিত করা হবে সে নিজে দীনী ইল শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে আর পবিত্র কোরআন অধ্যয়ন করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে তাকে আল্লাহ আল্লাপাকের দরবারে হাজির করা হবে অতপর তিনি তাকে নিয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দেবেন এবং সেও তা স্মরণ করবে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 আমরা আমাদের আজকের পর্ব শেষ করব জিহাদের কিছু ফজিলত বর্ণনা করে আবু আনহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রসুল সাল্লি সাল্লামের কাছে এসে বলল আমাকে এমন কাজের কথা বলে দিন যা জিহাদের সমতুল্য হয় তিনি বলেন এরকম কিছু নেই এরপর তিনি বললেন তুমি কে এতে সক্ষম হবে যে মুজাহিদ যখন বেরিয়ে যায় তখন তুমি মসজিদে প্রবেশ করবে এবং দাড়িয়ে ইবাদত করতে থাকবে এবং এতটুকু আলস্য করবে না আর সিয়াম পালন করতে থাকবে এবং সিয়াম ভাঙবে না লোকটি বলল তা কার সাধ্য আবুহ আনহু মন্তব্য করেন মুজাহিদ তখনও নেই পায় যখন তার ঘোড়া রশিতে বাধা অবস্থায় ঘোরাঘুরি করে এই হাদিস থেকে বোঝা যায় যে একজন মুজাহিদের সবাব ক্রমাগত সালাত ও সিয়াম রাখার চেয়ে বেশি দুই নম্বর মুসলিমরা যখন তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসল তখন রসুল্লা সাল্ল আলহ্লাম মুআদ জবাল রহুকে ডেকে বললেন তুমি যদি জানতে চাও তবে আমি তোমাকে দিনের মূল ভিত্তি স্তম্ভ আর চূড়া সম্পর্কে বলব ইসলাম হল দিনের ভিত্তি এর স্তম্ভ হল সলা আর এর চূড়া হল জিহাদম্বর অমার ইবেন ওবায়দুল্লাহর আজাদকৃত দাস আবুল নজর রদিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি অমার ইবেন ওবায়দুল্লাহ লেখক ছিলাম তিনি বলেন আমার নিকট আবদুল্লা বেন আউফারাদ আনহু একটি চিঠি লেখেন তখন আমি হাররিয়ার দিকে অভিযানে বের হয়েছিলাম আমি চিঠিটি পড়লাম তাতে লেখা ছিল কোন এক সম্মুখ সমরে আল্লাহ রসুল্লাহ আলীসাল্লাম সূর্য ঢোলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন এরপর তিনি সাহাবিদের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন শোন তোমরা শত্রুর সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার আকাঙ্ক্ষা করো না এবং আল্লাহতালার কাছে নিরাপত্তার দোয়া চাইবে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 মুসলিমদেরকে তাদের কথা দিয়ে সাথে আলোচনা করবেনার প্রাথমিক আলাহাম সম্পর্কে raindropsmedia.org or the facebook page www.facebook.com slash raindrops media or youtube channel www.youtube.com slash